যে যে প্রান্তে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের রং ধনু আলোচনা পর্বে আজকের আলোচনা পর্বে আমরা দেখার চেষ্টা করব যে জীবনের একটি রং যেটা ভালোবাসা সেই ভালোবাসাটি আমরা কি করে মানব জাতির প্রতি দিতে পারে যে যেখানে আমরা থাকি আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন সকলের প্রতি আমাকে ভালোবাসা আল্লা তারপর আমার ভালোবাসা হবে আমার মা বাবার প্রতি আমার ভালোবাসা হবে আমার পরিবার পরিজনের প্রতি আমার ভালোবাসা হবে আমার আত্মীয় স্বজনের প্রতি এরপর আমার ভালোবাসা হবে আমার প্রতিবেশীর প্রতি আমার বন্ধু বান্ধব सहपाठी सहकर्मी तरचर बिस्टर सबुज श्यमलता बड़ी पानी, पानी, पानी गाँसपाला उत्पन्न है जे पानी द्वारा मानुष जीवन पाए सरकम उपादान हलो भसा जे भलोबाशा मानसे रूपान्त कर যে ভালোবাসা আমাদের অন্তরে ফুল ফুটায় যে ভালোবাসা আমাদের জীবনটিকে ফুলেল করে তুলে কাজে সেই ভালোবাসা আমাদের অর্জন করতে হবে ভালোবাসা হলো রক্ষাকারী একটি উপাদান যেমন গাঁথনী ছাড়া থাকতে পারে না তেমনি ভাবে ভালোবাসা ছাড়া মানব সভ্যতা থাকতে পারে না মানব সমাজ মানব পরিবার থাকতে পারে না এজন্য অন্তরকে ভালোবাসায় রূপান্তর করতে হবে মনে রাখতে হবে মসনবী বলেছিলেন যে ভালোবাসার কারণে একটি অনুর্বর জমিন মরুভূমি উর্বর জমিনে রূপান্তরিত হয় ভালোবাসার কারণে আর ভালোবাসা থাকলে সেটা একটি হয় জালখানাতে গিয়েছিলেন কিন্তু তার ভালোবাসা চতুর পাশে ছড়িয়ে দেওয়ার কারণে পুরো জেলখানা সেটা একটি ফুলের বাগানে রূপান্তরিত হয়েছে কোন কয়েদি তাকে ছেড়ে দেয়া হলে তিনি বেরিয়ে যেতে চাইতেন না এই ফুলের বাগান ছেড়ে কাজেই ভালোবাসা একটি কারাগারকেও ফুলের বাগানে রূপান্তরিত করতে পারে ভালোবাসা অত্যন্ত তিক্ত জিনিসকে সুমিষ্ট রূপে রূপান্তরিত করতে পারে ভালোবাসা অনুর্বর একটি খেতকে উর্বরতায় রূপান্তরিত করতে পারে এই ভালোবাসার মাধ্যমে আমাদের কাঠিন্য দূর হয় আমরা বিনম্র হই আজকে আমরা দেখবো যে আমাদের এই ভালোবাসাটা নিবে হবে কার আমাদের প্রতিবেশীকে আমাদেরকে ভালোবাসতে হবে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বার বার করে প্রতিবেশীর কথা বলা হয়েছে এবং কি আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে আরো যদি হয় তার প্রতি বেশি দায়িত্ব। দায়িত্ব দায়িত্ব হিসেবে হিসেবে যদি মুসলিম হয় তাহলে মুসলিম হিসেবে তার প্রতি বিশেষ এক দায়িত্ব আর যদি শুধু প্রতিবেশী আত্মীয় কিন্তু অমুসলিম তাহলে দুইটি দায়িত্ব তার প্রতি থাকে প্রতিবেশী কিন্তু আত্মীয় নয় একটি দায়িত্ব তার প্রতি থাকে আমাদের চলার পথে অনেকেই পাশে আমাদের বসে যেমন আপনি ট্রেনে যাচ্ছেন পাশের সিটে যে ব্যক্তিটি বসে তিনিও আপনার সংক্ষিপ্ত সময়ের প্রতিবেশ তার প্রতিও পালন করতে হবে। কোনো রুমে বসে আছেন একজন আপনার আপনার সাথে বসে আছে তিনিও প্রতিবেশ ক্ষণস্থায়ী প্রতিবেশ তার প্রতিও দায়িত্ব আপনাকে পালন করতে হবে এরকম যত রকমের মানুষের সাথে আমরা যখনই লেনদেন করি তখন তাদের প্রতি যে দায়িত্ব তাদের প্রতি ভালোবাসা দিয়ে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে একজন মানুষ যখন সকলের প্রতি দায়িত্বশীল হয় তখন আল্লাহ তাকে ভালোবাসেন আর একজন মানুষ তার কারণে যদি অন্যরা ক্ষতি পায় ভালোবাসা না পেয়ে যদি ঘৃণা বিদ্বেষ ক্ষতিকর জিনিস তার থেকে ছড়ায় তখন আল্লাহ নবী এত কঠোর এই ব্যাপারে তিনি বলেন তিনি মুসলমানই না মুসলমানের একটা সংজ্ঞা আল্লাহ নবী বর্ণনা করেছেন তিনি বলেন মুসলমানকে আল মুসলিম हादीर शब्दार अर्थ हल मुसलमान जिब्बा थेषमूलको कथा बेर होते अपना जिब्बा थे गालीमूलको कथा बेर होते अपना जिज्वा मंद नोरा को शब्द बेर होते जी से बे তাহলে মুসলিম হওয়ার যে সংজ্ঞাস প্রধান শর্ত আল্লাহ বলেছেন সেই শর্ত থেকে আমি খারিজ হয়ে গেলাম আমি মুসলমান আর নিনিস কোন কষ্টদায়ক জিনিস আমার মুখ থেকে বের হতে পারবে না কোন গিবাদ অন্যের সমালোচনা করা সেটা বের হতে পারবে না আল্লাহ তালা সুরা হজরত আমাদেরকে সতর্ক করে বলেছেন মানুষের গোস্তু খাওয়াকে ঘৃণা করে সেখানে যদি নিজের ভাই হয় লাশ হয়ে যায় সেটাকে তো আরো আরো আরো বেশি ঘৃণা করবে আল্লাহ বলে একই ভাবে তোমাদের ঘৃণা করা দরকার যে তোমরা আরেকজন ভাইয়ের আরেকজন বিখ্যাত হাদেশটি অনেকেই জানি আল্লাহ নবী বললেন যে এই দুইটি কবরে শাস্তি হচ্ছে তাহলে কবরে শাস্তি হতে পারে আল্লাহ নবী বলেছেন এবং তিনি আরো বলেছেন যে কেন শাস্তি হচ্ছে বড় কোনো কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না অর্থাৎ সেটাকে তেমন বড় তারা মনে করত না একজনের দোষ ছিল সে একজনের কথা আর একজনের মধ্যে সমালোচনা করতো গিবত করত আর সেই কারণে শাস্তি হিসেবে আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন কবরের পথে। এখান থেকে আমরা যে কথাটা স্পষ্ট হয়ে উঠে সেটা হলো এই যে মুসলমান হওয়ার জন্য প্রধান শর্ত হলো যে আমার জিব্বা দিয়ে অন্য কাউকে আমি কষ্ট দেব না আমার জিব্বা থেকে নোংরা কথা বের হবে না ভালো কথা বের হবে অনুপকারী কথা বের হবে না মুসলমান হতে পারবো এই আমাদের সবাইকে সতর্ক হতে হবে যে আমাদের জীবনে যে রূপ এবং রঙ আছে তার গুরুত্বপূর্ণ রং হলো ভালোবাসা আর এই ভালোবাসাটা ছড়ায় মানুষের মুখ মুখের বিনম্রতার কারণে অনেক দূরের মানুষকে আপন করে নেওয়া যায় আবার মুখের কাঠিন্যের কারণে শক্ত ভাবের কারণে অনেক আপন মানুষ দূরে সরে যায় আল্লাহ নবীর আশেপাশে দূর দূরান্ত থেকে এসে জড়ো হয়েছেন এত নির্যাতন এত আঘাতের পরেও তারা দূরে সরে যাচ্ছিল না কেন আমরা কোরআন করিমেসুরা আল এমরান রায়াত থেকে দেখি হাউলিক আপনি যদি কঠোর হতেন শক্ত হৃদয়ের অধিকারী হতেন আপনার ভাষা ব্যবহার যদি সুন্দর না হতো আপনার অন্তরে যদি ভালোবাসা মানুষের জন্য না থাকত মিন এত কষ্ট এত এতক্ষার পরেও তারা আপনাকে ছেড়ে যাচ্ছে না কিন্তু যদি না থাকতো আপনার ভালোবাসা তাহলে তারা ছড়ে দূরে সরে যেত আল্লাহ নবীর জন্য হাজারো মানুষ জীবন দিয়ে দিতে প্রস্তুত ছিল আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবীর পাশ থেকে কেউ দূরে যেতে চাইত না আল্লা নবীর কাছে থাকার জন্য সকলে চাইত আল্লাহ নবী যখন পানি পান করতেন অন্যরা সেই পানি পান করার জন্য ছুটে আসত এত ভালোবাসা কেন আল্লা নবীর ভাষা ব্যবহারের কারণেই আল্লা নবী নিজে অন্যকে ভালোবাসা দিয়েছেন সেজন্য হাজারো মানুষ তাকে ভালোবাসা দিয়েছে এই আমাদের মুখ হবে সবচেয়ে বড় মাধ্যম ভালোবাসা অর্জনের আল্লাহ নবী বলেছেন বিনম্র ভাষায় কথা বলতে ইন্ডাল্লাহা রাফি কুন রেফি নরম ভাষায় মানুষের সাথে কথা বলো কারণ আল্লাহ নিজেই বিনম্র এবং আল্লাহ নবী বলল বললো আসামেক আল্লাহ নবীকে সালাম দেওয়ার ভঙ্গিতে তারা ভিন্ন আরেকটি শব্দ বলল। সালামকে শুদ্ধ করে না বললে অর্থ বিকৃত হয়ে যায় সম্মানের পরিবর্তে অসম্মান প্রদর্শন করা হয় কিন্তু ইহুদিরা ইসাকৃত ভাবে মনের মধ্যে লুকানো খুব প্রকাশ করেছে যাতে আল্লা নবী মনে করে তাকে সালাম দেয়া হয়েছে আসলে সালাম নয় বরং ধ্বংস কামনা করা হয়েছে অথচ আয়সারদ ইহুদিদের এই আচরণে ক্ষুব্ধ হলেন তিনি পর্দার উপাস থেকে তার উত্তর দিতে শুরু করলেন তিনি বললেন আল্লাহ নবী কেন মারা যাবেন তোমরা মারা যাও তোমাদের উপর আল্লাহন বর্ষিত হোক অভিসম্পাদ বর্ষিত হোক আল্লাহনী হজরত আয়সাকে বলেন আপনি শুনেননি তারা আপনাকে কি বলেছে তারা আপনাকে সালাম দেয়নি আপনার মৃত্যু কামনা করেছে তখন আল্লাহ নবী বলেন হে আমি জানি তারা সেটা বলেছে কিন্তু তাদের এই কথা আমার গায়ে লাগবে না তাদের এই বদা তাদের এই খারাপ মন্দ গালি সেটা তাদেরই কাছে ফিরে যাবে কাজী খারাপ গালির জবাব আমরা দিয়ে নিজেদেরকে আমরা মন্দ বানাবো না খারাপ বানাবো না সে প্রিয় দর্শক আমরা এটা থেকে এই কথা বুঝতে পারি যে আমাদের সতর্ক হতে হবে আমাদের আশেপাশে যারা আছে তাদের প্রতি ঘৃণার শব্দ ছড়াবো না মন্দ গালি শব্দ ছড়াবো না নোংরামি আমরা ছড়াবো না বরং আমরা ভালোবাসা এবং শান্তির কথা ছাড়া আল্লাহ খুব ভালোবাসেন আল্লাহর প্রিয় বান্দা তারাই তারা যখন জমিনের উপর দিয়ে চলেন তখন তারা বিনম্র ভাবে চলেন আর তারা কোনো অজ্ঞ মানুষ যখন তাদেরকে ইঙ্গিত করে কিছু বলে তখন উত্তরে তারা নোংরা কথা না বলে কথা এবং লেখক আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি सकल समस्थान एक कथार मध्य अपन उत्थान इलामामी प्रशिक्षण आज सकाल साढ़ दस टाई बीलाएडें स्कूल वरह व Watch সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী দেখুন আমাদের প্রোগ্রাম ৪০ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার ৪০ হাদিস পরবর্তী অনুষ্ঠান বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা বিরতির পরে যুক্ত আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি জীবনের অনুষ্ঠানে। এই আমরা আলোচনা করছিলাম যে আমাদের ভালোবাসা জীবনের সুন্দর একটি রং যেটা আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন চমৎকার একটি রং ভালোবাসা আমাদের পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে প্রশান্তি প্রয়া কাজে এই ভালোবাসা সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমরা আলোচনা করছিলাম যে আমাদের পারিপার্শ্বিক জীবনে পারিপার্শ্বিক যেসব মানুষগুলো আছে তাদের প্রতি সুন্দর আচরণ করতে হবে সুন্দর ভালোবাসার কথা তাদের সৌভাগ্যবান বান্দাদের আলোচনা করে তাদের পরিচয় তিনি বলেছেন আল্লাহর প্রিয় বান্দা রাহমানের প্রিয় বান্দা তারাই যারা রাস্তা দিয়ে হাঁটার সময় খুব বিনম্র হয় তাদের জীবন আচারটা খুব বিনম্র তারা বিনয় আর মানুষেরা যখন তাদেরকে কোনো মন্দ কথা বলে উত্তরে তারা মন্দ কথা বলে না মন্দির বিপরীতে খারাপের বিপরীতে তারা কোনো খারাপ বলে না বরং তারা কল্যাণের কথা বলে শান্তির কথা বলে কল সালামা একজন গালি দিচ্ছে কিন্তু তিনি দিচ্ছেন সালাম এটাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দার পরিচয় তবে এটা কোনো সহজ ব্যাপার নয় হাসবেন। একজন আপনাকে গালি দেবে আর আপনি তার খারাপের বিপরীতে তোমরা খারাপ বলো না খারাপের বিপরীতে ভালো বলো তখন খারাপ আর ভালো সমান হতে পারে না যখন তুমি খারাপের বিপরীতে ভালো বলবে শুধু ভালো নয় সবচেয়ে ভালো যেটা সেটা যখন বলবে তখন তোমার শত্রু তোমার আপন হয়ে যাবে আমাদের ব্যবহারের কারণে অনেক যায়। কিন্তু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কিভাবে শত্রুকে শত্রু আমাকে অনিষ্ট করার চেষ্টা করছে শত্রু আমাকে ক্ষতি করার চেষ্টা করছে তার ক্ষতি সাধনের বিপরীতে আমি তাকে কল্যাণ করার চেষ্টা করছি সাহায্য করার চেষ্টা করছি এই মানুষটি তখন কি চিন্তা করবে তার বিবেক জেগে উঠবে সে বলবে আমি তার এতই ক্ষতি করার চেষ্টা করছি সে তো ক্ষতি করছে নাই বরং সে আমাকে সাহায্য করছে আমার কল্যাণ কামনা করছে আমাকে করছে। আমি কেমন নরা তখন সে ফিরে আসবে সে ভালোবাসতে শিখবে এই আমরা বলছিলাম যে আমাদের আশেপাশে যারা আছে তাদের প্রতি আমাদেরকে ভালোবাসা ছড়াতে হবে কথার মাধ্যমে কারণ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি তার কথার মাধ্যমে অন্যদেরকে নিরাপদ রাখে না কথা দিয়ে অন্যকে কষ্ট দিয়ে সে মুসলমান নয় দ্বিতীয় হলো কাজ দিয়ে কষ্ট দেয়া কাজের মাধ্যমে আরেকজন কষ্ট পাবে কলা খেয়ে তার চামড়াটা রাস্তায় ফেলে চলে গেলেন হতে পারে আরেকজন পিছনে যে আসবে সে ওই কলার চামড়াতে হোঁচট খেয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে আর আমার একটা কাজের কারণে তিনি এইভাবে ইউজ করবেন না যাতে করে পরের ব্যক্তিতে যিনি আসবেন তিনি সেটা আর ব্যবহার করতে না পারেন তার কষ্ট হয় এটা ছোট বিষয় কিন্তু এই কাজের মাধ্যমে আমরা পরবর্তী মানুষকে কষ্ট দিচ্ছি একইভাবে उत्साहक हादी से हादी एम आज व्यक्ति रास्ता दिए जाये जाय देखते पेल रास्तार চলাফেরাটা সহজ হবে মানুষের উপকার হবে তখন তিনি ডালটি কেটে দিলেন আর এই ছোট্ট একটি কাজ যেটা মানুষের কল্যাণের জন্য তিনি করেছেন এটার কারণে আল্লাহ এত খুশি হলেন আল্লাহ রব্বুল্লা আলমের শুধু এই কাজের উপর ভিত্তি করে তার গুণাগুলোকে ক্ষমা করে দিলেন এবং তার জন্য এই ছোট্ট আল্লাহ নবী বলেছেন যে পয়সা দিয়ে মানুষকে তোমার উপকার করার সামর্থ্য হয়তো নেই কারণ আমরা যতই বেশি ধনাঢ্য হই না কেন সারা পৃথিবীর প্রতিটি মানুষকে পয়সা দেওয়ার মতো ক্ষমতা আমাদের তো নেই সমাজের প্রতিটি মানুষকে পয়সা দিয়ে সাহায্য করার ক্ষমতা আমাদের নেই খাওয়ানোর ক্ষমতা বাড়বে আল্লাহ রবি বলেন তোমরা ছোট ছোট ভালো কাজ করার সাহায্যের কাজ করা এটাকে ছোট মনে করো না छोट क्ज होते तुम सहा चुम कल्याणी तुम तुमीर प्रेर झ झ दृष्टान दि मुसलमान भाईर तुम जो हास्य झोल चेहरा तकतेल्ला तुम्हें सत्का देवे छोट कड़े अनेक समय मध्य एमो लोक आरोप যে তারা হাসি মুখ হতে পারেন না যে কোনো মানুষের প্রতি যখন তাদের সাথে কথা বলেন এত কঠিন করে রাখেন মনে হলো তিনি সারা পৃথিবীর উপর বিরক্ত হাসতেই জানেন না অথচ এবং এই হাসির ভিতর আল্লাহ অ্যান্টিবায়োটিক রেখেছেন এই হাসির ভিতরে মানুষের অনেক রোগের নিরাময় রেখেছেন এই হাসির ভিতরে আল্লাহতালা অনেক অশান্তিকে বিদূলিত করার ব্যবস্থা রেখেছেন পৃথিবীর মানুষ মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে কসমেটিক্স এবং মেকআপের জন্য কিন্তু আল্লাহ তালা সুন্দর মেকআপ রেখেছেন হাসির মাধ্যমে এবং বিনা পয়সায় একজন মুসলমান বা অন্য কোনো মানুষের প্রতি হাস্যজ্জ্বল চেহারায় কথা বলি সেটাও কিন্তু দান করার সব হবে কারণ এর মাধ্যমে ভালোবাসা প্রকাশ ঘটে এই আমাদের কথা কথাবার্তা অন্যের সাথে হাসি মুখে হওয়া দরকার কোনো মেহমান আসলে আমরা দরজা খুলে দিলাম শুধু এতটুকুই যথেষ্ট আমি হাসি মুখে তাকে রিসিভ করতে হবে তাহলে হাস্যজ্জ্বল হওয়া এটা একটা সাদা इटारे भलोबाषा छड़ा आल्लबीय आचरण क्योंकि समस्या सुखी एवं सुंदर हसीिमुखी कथा बारे में हृदयता सृष्टि तरह घर सामान्य खबर प्रेरण कर ले हृदयता सृष्टि एक ही भाव जरा कलिग अच्छा সহকর্মী আছেন তাদেরকে আমি একটা জাহান্ন একটা নরক হয়ে যাবে এজন্য অত্যন্ত উপকারী শিক্ষা হলো আল্লাহ নবীর যে তুমি যেখানে যাও ভালোবাসা ছড়াও মুসলমান সবসময় ভালোবাসা ছড়ানো মানুষ হবে শান্তির প্রতীক হবে যেখানে যাবে সেখানে ছানটি ছড়িয়ে পড়বে সেখানে আনন্দ ছড়িয়ে পড়বে সেখানে ভালোবাসা ছড়িয়ে পড়বে এই জন্য প্রতিটি মানুষের সাথে আমরা যেখানে থাকি সুন্দর ভালোবাসা স্থাপন করব। এটাই হলো ইসলামের শিক্ষা শুধু তাই নয় আমরা জীব জন্তুর প্রতি ভালোবাসা করতে হবে আল্লাহনবী একবার পথ দিয়ে যাচ্ছিলেন এবং একটি বাগানে প্রবেশ করলেন একটি উট তার কাছে মাথাটাকে নত করে সামনে আসলো আল্লাহ নবী তার কথা বুঝতে পারলেন জিজ্ঞাসা করলেন এই উঁটের মালিককে বলল অমুক তাকে ডেকে আনা হলো জিজ্ঞাসা করা হলো তিন দিন পর্যন্ত তুমি তোমার উঠকে সঠিকভাবে আল্লাহ করবেন তুমি তাদের অধিকারকে নষ্ট করতে পারবে না কত দয়ার সাগর আমাদের নবী ছিলেন এবং ইসলাম আমাদেরকে কত দয়া এবং ভালোবাসা এমনকি প্রাণীর প্রতি শিক্ষা দিয়েছে আমরা সকলেই জানি যে একজন পতিতা নারী সারা জীবন অন্যায় কাজ করেছে কিন্তু একটি কুকুরকে দেখলেও পিপু আশায় কাতর হয়ে জীবনে বের করে দিয়েছে তখন সে পাশের কূপ থেকে গভীর কূপ থেকে নিজের চামড়ার মোজা দিয়ে পানি তুলে ওই কুকুরকে পান করালো কুকুরের মনটা শান্ত হলো আল্লাহতালা এই কুকুরের প্রতি দয়ার কারণে ভালোবাসার কারণে আল্লাহ তার জীবনে সবগুলো গুণাকে ক্ষমা করে দিয়েছে আর একজন ধার্মিক ব্যক্তি সে নিষ্ঠুরতা প্রদর্শন করেছে তার বিড়ালের প্রতি বিড়ালটিকে বেঁধে রাখলেও বাইরে যেতে দেয়নি যাতে করে সে নিজে খাবার খুঁজে নিতে পারে আবার তার জন্য খাবারও দেয়নি ওই বিড়ালটি মারা গেল আল্লাহ তালা এই গুণার কারণে এই পাচারের কারণে নিষ্ঠুরতার কারণে আল্লাহ তার সব ভালো আমলকে নষ্ট করে দিলেন এখানে আমরা যেটা দেখতে পাই ভালোবাসা আমরা শুধু মানুষের প্রতি ছাড়াবো তা না জীব জন্তুর প্রতিও আমাদেরকে সমান ভালোবাসতে হবে গৃহপালিত পশু পাখি আমাদের থাকে সেগুলোর আরো ইয়ার হামুকুন মানফিসা তোমরা ভালোবাসা দাও যারা পৃথিবীর বুকে আছে তাদের প্রতি মানুষ প্রাণী সকলের প্রতি তোমরা ভালোবাসা দাও তাহলে ইয়ার হামকুন মানফিসা যারা আকাশে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসা অমুসলিম যদিও হয় আমার প্রতিবেশী আমার সঙ্গী আমার সহকর্মী তাদের বিশ্বাসের প্রতি আমার অনাস্থা এবং ঋণা থাকবে কিন্তু মানুষগুলোর প্রতি আমার ব্যবহার থাকবে সুন্দর চমৎকার এবং তাদেরকে মানবিক ভালোবাসা আমি দান করবো আল্লাহ বলছেন উল উলিনাজা ফুস্তা সকল মানুষের প্রতি তোমরা সুন্দর আচরণ করো মুসলিম হোক কিংবা অমসলিম হোক তাহলে এই আলোচনা থেকে আমরা জীবনের যে একটি রং ভালোবাসা। ভালোবাসা সেই আমাদের আমরা ছড়িয়ে দেব। মুসলমান হবে শান্তির প্রথিক অশান্তির নয় তারা হবে ভালোবাসার পথী ঘৃণার নয় আমরা পরবর্তী পর্বে এই বিষয়ে ভালোবাসা নিয়ে জীবনের রং ধনে নিয়ে আরো আলোচনা করব আশা করি পরবর্তী পর্বেও আপনারা আমাদের সাথে থাকবেন আবারও দেখা হবে আগামী পর্বে সে আশা রেখে আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরকম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 शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठाएस आज रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सारे देशे पीस टी बांगल